আনা সিবন মালিক রাজতালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিয় সাল্লাম তার এক সহধর্মিনীর সঙ্গে বাসর ঘরের ব্যবস্থা করলেন এবং ওয়ালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠালেন